মানবতার সমাধান সুপ্রিয় দর্শক আপনারা যারা পিস টিভি বাংলার দর্শসূন্না অনুষ্ঠানটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব আমরা আলোচনা করছিলাম সুন্না আলোকে আত্মশুদ্ধি আর এ প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম কিছু সহজ দৈহিক নেক আমল নফল এবাদত যা আমাদের আত্মশুদ্ধি অর্জনে সহায়তা করে দর্শক এ প্রসঙ্গে আমরা লাইল সলাতুল্লাইল লাইল বা তাহাজ্যতের কথা আলোচনা করব এ পর্বে আমরা যখন কোরআনকারিম খুলি তখন দেখি কোরআনকারিমে কোনো নফল সালাতের কথা নেই এমনকি পাঁচক সালাতের বিস্তারিত বিবরণ কোরআন কারিমে আল্লাহ তালা সরাসরি দেননি কোরআন কেরিমে নির্দেশনা দিয়েছেন হাদিস সহিফ থেকে আমরা বিস্তারিত ওয়াক্ত সময় পায়রাকাত ইত্যাদি জানতে পারি কিন্তু কোরআন কেরিমে বারবার বারবার আল্লাহ তেয়ামুল্লাল সলাল বা তাহাজ্জকে মুমেনের জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেছেন এখানে দুটো পরিভাষা আমাদের বুঝতে হবে কেয়ামাইল আর তাহাজ্জ আবার কেয়ামাইলকে সলাতুল্লাহল বলা কেয়ামুল্লাল অর্থ রাতের দাঁড়ানো সলাতুল্লা অর্থ রাতের সলাাত সলাতুল আইসার পর থেকে সলাতুল ফজরের ওক্ত হওয়ার পূর্ব পর্যন্ত রাতের যে কোনো সময়ে যে নফল সলাৎ আমরা আদায় করি এটাকে কেয়ামুল্লাল রাতের দাঁড়ানো রাতের কেয়াম অথবা সলাতুল্লা রাতের সলাাত বলা হয় এটা হাদিস শৈফে এভাবেই বলা হয়েছে অর্থাৎ একটু ঘুম থেকে উঠে শরীরটা একটু ফ্রেশ করে নিয়ে মনোযোগ দিয়ে যেটা যদি আমরা সালাত আদায় করি বিশেষ করে শেষ ছাত্রে হয় তাহলে অনেক সব তবে শেষ ছাত্রে হোক বা ঘুমাতে যাওয়ার আগে হোক কিছু সময় আল্লাহর মোমেন বান্দারা রাতের কিছু সময় সালাতে কাটান এটা কোরআন কেরেমে বারবার উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা কোরআন কেরেমে মোমেনদের পরিচয় দিতে যেয়ে বলেছেন আল্লা আল্লা আল্লাহর কাছে দোয়া করে এবং শেষ রাত্রে রাতের শেষ প্রহরগুলোতে শোভের সাদেকের আগের সময়গুলোতে আল্লাহ তালার কাছে ক্ষমা চাই কীভাবে সেদায় যে অন্য আয়াতে আল্লাহ তালা বলেছেন আলাল ওয়াবাদুর রহমান আল্লাহ সালামা। তার প্রিয় বান্দাদের সত্যকার বান্দাদের পরিচয় দিয়ে বলছেন যে দয়াময় রহমান আল্লাহর যারা বান্দা তারা বিনয়ের সাথে জমিন ওপর চলাচল করে জাহেলরা যখন তাদের সাথে কথা বলে তারা বলে শান্তি এবং দাঁড়িয়ে সময় কাটিয়ে দেয় দিয়ে বলেছেন তাতে জাফা আনিল রব্বাহুমা বিছানা থেকে সরে থাকে তারা বিছানায় পাশনা দিয়ে ভয়ে আকুতিতে মহাব্বতে প্রেমে তাদের রবের ডাকতে থাকে দোয়া করতে থাকে স্যাজদায় যে দোয়া করে সালাতের ভিতরে দোয়া করে এভাবে আমরা কোরআন করেমে বিভিন্ন স্থানে মোমেনদের বর্ণনায় দেখছি তারা রাতের গভীরে আল্লাহ তাল্লাহর সাথে কথা বলেন সালাত কায়াম করেন অর্থাৎ কেয়ামায় কায়েম করেন বিছানা পড়েই থাকে তারা দাঁড়িয়ে স্যাজদায় যে সময় কাটিয়ে দেন আল্লাহ তাল্লাহার কাছে ইস্তেক ফার করেনের মাধ্যমে এগুলো হলো। সত্যিকার মোমেনদের বৈশিষ্ট্য যা কোরআন চিত্রিত করেছে কাজেই কোরআনের আলোকে একমাত্র নফল অ্যাবাদ যেটা মোমেনের অন্যতম বৈশিষ্ট্য মোমেনকে করতেই হবে নফল হলেও মোমেনের জীবনের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত সেটা হলো কেয়ামাইল সালাতুল্লাইল রাতের নফল সালাত ঈশার পর থেকে হজরের আগ পর্যন্ত যত রাতের গভীর হবে তত বেশি সব ঘুম থেকে উঠে শেষ ছাত্রে হলে আরও অনেক সব رسول الله عليه وسلم بول أفضل الصلاة بعد আল্লাহ রসুল সালাম বলছেন পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় শ্রেষ্ঠ সালাত হল রাতের সালাতাম হাদিসে বলছেন আলাইকুমে তোমরা রাতে কিছু সালাত আদায় করবে তোমাদের আগে যারা নিকার ছিলেন তাদের এটা অভ্যাস ছিল তারা এটা করতেন অকুরবতুল্লাহম ইলা রব এর মাধ্যমে তোমরা তোমাদের রবের নৈকট্য লাভ করবে এবং এর মাধ্যমে আল্লাহ গুনা মাফ করে দেবেন রসোল্লা লাইল ছাড়তেন না আয়সে আল্লাহ আনহা বলছেন তুমি কখনো লাইল ছাড়বে না কারণ রসল্লা সাল আলিউসালাম কেয়ামুল্লাহল পরিত্যাগ করতেন না অসুস্থ হলে ক্লান্ত হলে বসে আদায় করতেন কিন্তু একেবারে ছেড়ে দিতেন রসল্লা সাল্লাহ আসলামের যুবক সাহাবি আবদুল্লাওয়ার আবুল আবরাদি আল্লাহ তালুম যুবক রসল আল্লাহ সাল্লাহ সাল্লাম আবদুল্লাহ লৌকা নেয় আবদুল্লাহ খুব যুবক ভালো ছেলে ভালো যুবক তবে কেয়ামুল্লাহলটা যদি করতো তাহলে খুবই ভালো হতো যুবকদেরকে উৎসাহ দিয়েছেন কে আমল্লায় করতে এটা আল্লাহ তালার সাথে বান্দার গোপন সম্পর্ক একাকি সম্পর্ক দশ মিনিট হোক পাঁচ মিনিট হোক আধা ঘণ্টা হোক দু ঘন্টা হোক এর মাধ্যমে আমাদের আত্মার পরিশুদ্ধি আসে দর্শক আমরা অনেক সময় ভয় পাই কেউ বলেন এত অল্প বয়সে তাহাজ শুরু করেছিস অথবা রাতের সালাদ শুরু করেছি রাখতে পারবি তো কেউ বলেন ভয় পাওয়া যায় কেউ বলেন নিয়ম কী দর্শক কোনো নিয়ম নেই আপনি যে কোনো সোরা দিয়ে রাতের গভীরে উঠে অথবা ঘুমাতে যাওয়ার আগে আপনি রাত্রে উঠতে পারবেন না দশটা এগারোটা বেজে গিয়েছে বারোটা বেজে গিয়েছে ঘুমাতে যাবেন অজু করে দুই রেখাত চার রাখা ছয় রাখাত আটটা খাত এমন লাইনে সালাত আদায় করবেন আমরা সাধারণত সালাতুল বীতির আদায় করি ইশার সালাতের সাথেই এটা বৈধ কোনো অসুবিধা নেই তবে রসোল্লাহাম দুটোর সময় বলেছেন শেষ সাথে হলে খুব সুন্দর যারা শেষ সাথে উঠতে পারবেন না তারা ঘুমাতে যাওয়ার আগে অজু লাইল কেয়ামুলুল্লাল এরপরে সলাতুল বিতির আদায় করে আমরা শুয়ে পড়ব কেয়ামুল্লাহলের সবগুলো আমরা পেয়ে যাবো কাজেই আমরা সবাই চেষ্টা করবো কেয়ামুল্লাহল বা লাইল আদায় করতে এক্ষেত্রে রসল আল্লাহ সাল্লাহ আসলামের সন্ন্যাত হল দীর্ঘ স্যাজদা দীর্ঘ তিলাওয়াত দীর্ঘ রুকু এভাবে সলাাত আদায় করা রাখাতের সংখ্যা বৃদ্ধি নয় সালাতে কেয়াম রুকু স্যাজদা পরিমাণ বৃদ্ধি করা আমরা অনেকে লম্বা সোরা জানি না রসল্লাহ সাল্লাহ আসলাম অনেক সময় দুটো তিনটে বড় সুরা সুরা বাকারা সুরা আলে এমরান সুরা নেশা এক রেখাতে পড়ে ফেলতে আমরা তো তা পারি না সাধারণ মানুষ আমরা অল্প কিছু সুরাই তো জানি বিষয়টা আমাদের জন্য খুবই সহজ আল্লাহ তালার সাথে আমাদের লেনদেন সাধ্য এবং চেষ্টা আমরা যদি চারটে পাঁচটা দশটা সুরা জানি প্রয়োজনে অনেকগুলো সুরা এক রেখাতে পড়তে পারি অথবা একই সুরা বারবার পড়তে পারি এভাবে আমরা রাখাতে দীর্ঘ করব। আর রুকু এবং সাজদা দীর্ঘ করা তো কোনো ব্যাপার না আমরা রুকুতে তসবি বাড়াতে থাকব, বিভিন্ন তসবি পড়বো স্যাজদাই তাসবি বাড়াতে থাকবো এবং আল্লাহ তাল্লার কাছে দোয়া করব। আল্লাহ তালার কাছে আমাদের মনের আবদার পেশ করে স্যাজদাই আল্লাহ তালার কাছে দোয়া করে আমরা ঘুমিয়ে পড়ব দর্শক কয়ামুল্লাহল সলাতুল্লাহ তাহাজ এর ক্রাত জোরে বা আসতে পড়া যায় একটু জোরে নিজের কানে শুনিয়ে রাতের গভীরে অন্য কারোর কষ্ট না হলে নিজের কানটাকে শুনিয়ে পড়লে এটা রসুল্লাহ সাল্লাম একটু জোরে খুব বেশি জোরে নয় মানুষের বিরক্ত করে নয় একটু জোরে কেয়ামুল্লা সোরা তিলাওয়াত তিনি করতে। কাজেই আমরা সুযোগ পেলে সেভাবে করব না হলে মনে মনে পড়ব তবে আল্লাহর সাথে কথা বলার এই সুযোগ ছাড়ব না এটা আমাদের তস্কিয়ান আত্মার পরিশুদ্ধি অর্জনে অত্যন্ত সহায়ক এর দ্বারা আল্লাহ গোনা গোনামাপ করেন আত্মাকে বিশুদ্ধ করেন আল্লা তালারেলায়াত নৈকট্য আমাদের অর্জন হয় এবং সবচেয়ে সুন্দর মজার কথা হলো রসুল্লাহাম বলছেন এটা মানুষের দেহ থেকে রোগ ব্যাধি দূর করে রসল আল্লাহ সাল্ল আসসালামের মতো অন্তরের ভালোবাসা দিয়ে দীর্ঘ রুকু করে দীর্ঘ স্যাজদা করে আমরা যদি কয়েক রেখা সালাত আদায় করতে পারি তাহলে আমাদের অন্তরের অসুস্থতা অশান্তি উৎকণ্ঠা দূর হয় দেহের ব্যাধি দূর হবে তবে আমরা দেহের ব্যাধি দূর করতে ক্যামুল লাইল আদায় করব না আল্লাহ সন্তুষ্টির জন্যই করব আল্লাহ তালা এর মাধ্যমে আমাদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবেন আল্লাহ তহ আমাদের সকলকেই রাত্রেবেলায় লাইল। বা তাহা যাদের তৌফিক দান করুন দর্শক আরেকটি সালাত রয়েছে সালাতটি ফরসিকে ফায়া আল্লাহ রসুল সাল সাল্লাম সালাতুল জানাজার অনেক বরকত এবং সবাবের কথা বলেছেন তবে তা আলোচনা করার আগে ছোট্ট একটু বিরতিতে দেশে হচ্ছে বিরতি থেকে ফিরে আমরা তা আলোচনা করব ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি far exact and i am the kanaik my name is rustan naik you are the best of peep i worship mankind and i always like forbidding what is la and believing in allah kuntum qaira ummatan ukhrijat linas ta'muruna bil ma'ruf wa tanahuna 'anil munkar wa tu'minuna billah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 হুকুম আপনি জেনে নিন আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান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 আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ ওয়ারহমতুল্লাহ দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম সালাতুল জনাজার কথা রসোল্লাহ সালাম বলছেন বলেন কেউ যদি সালাতুল জানাজা আদায় করে সলাত পর্যন্তই মৃতদেহের কাছে থাকে সালাত আদায় করে চলে যায় আল্লাহ তালা তাকে এক কেরাত তাওয়া আবদান করবেন আর যদি কেউ কবরস্থ করা পর্যন্ত দেহের সাথে থাকে তাহলে আল্লাহ তালা তাকে দুই কেরাত তাওয়া আবদান করবেন সাহাবিগণ প্রশ্ন করলেন ইয়া রসল আল্লাহ কেরাত কি তিনি বললেন বিশাল বড় পাহাড় দুই কেরাত দুটো বিশাল বড় পাহাড় অর্থাৎ কেউ যদি সলাতুল জানাজা আদায় করে মৃতদেহের সাথে যে সলাতুল জানাজা আদায় করে চলে যায় তাহলে আল্লাহ তাকে একটা বিরাট পাহাড় পরিমাণ সহাবদান করবেন আর যদি লাশের সাথে থাকে দাফন করা পর্যন্ত তাহলে আল্লাহ তালা তাকে দুটো বিশাল পাহাড় পরিমাণ সাবদান করবে। দর্শক এতে সব যেমন রয়েছে রয়েছে জীবনের প্রকৃত পরিচয় জানা আমরা জানতে পারি এটাই জীবনের পরিণতি সলাতুল জানাজা আদায় নিজের ঠিকানায় রেখে আসা এর মাধ্যমে আমাদের জীবনের উপরই সমাপ্তি ঘটবে তাই সালাহাত জানাজা আদায় করা মুমেনের অন্যতম বড় পরিচয় জান্নাতে যাওয়ার অন্যতম পদ সহি মুসলিম শঙ্করিত অন্য হাদিসে আবু হরিয়ালু বলছেন রসুলল্লা সালাম একদিন বলেন মান আসবাহিনুমুলিয়াম আজকে তোমাদের সুয়াম পালন করে শেখে রসল আল্লাহ সাল্লাহ সাল্লাম প্রশ্ন করতে উত্তর দিতেই হবে আবু বাকার তালু বলেন আমি আনাইয়া রসল আমি আজকে সিয়াম পালন করছি ম্যান আত্ম আমা মিন কুমল লিয়া মামিস না তোমাদের ভিতরে আজ দরিদ্রকে সাহায্য করেছে খেতে দিয়েছে খাওয়ার ব্যবস্থা করেছে কে আবু অকার বললেন আনা ইয়া আমি করেছি রসোল্লা সালাম তৃতীয় প্রশ্ন করলেন ম্যান আজ মিনকুমুল ইয়ামা মারিদ তোমাদের ভিতরে আজ অসুস্থ মানুষকে দেখতে গিয়েছে কে আবু অকার রাহ তালাহরলেন আনা ইয়া রসল্লাহ আমি দেখতে গিয়েছি মান শাহেদ আমিনা যদি এই চারটে আবাদত একজন মানুষ করতে পারে ওই ব্যক্তি জান্নাতে যাবে কাজেই আমরা সুযোগ পেলেই সলাতুল জানাজা আদায় করব এবং সম্ভব হলে সাথে গোরস্থান পর্যন্ত দেবো দাফন দেখব আমাদের পরিণতি জানবো এভাবেই এই সলাতুল জানাজা এবং দাফনে অংশ নেওয়া আমাদের আত্মশুদ্ধিতে সহায়তা করবে দর্শক আর এর সাথে জড়িত আরেকটা বিষয় কবর জিয়ারত করা কবর জিয়ারত অত্যন্ত গুরুত্বপূর্ণ আবাদত রসল্লা সাল্লা সালাম কবর জিয়ারতের জন্য উপদেশ দিয়েছেন অনুমতি দিয়েছেন তবে কবর জিয়ারত শির করার জন্য নয় আমার কিছু চাওয়ার জন্য নয় আমার চাওয়ার মালিক তো আল্লাহ নিজেই বলে দিয়েছেন ওই দা সালাকি আন্নি ফাইন্দা দা ইদা দা আন বান্দারা যদি আপনার কাছে আমার কথা জিজ্ঞাসা করে তবে আমি তো তাদের কাছেই আছি আমাকে ডাকলেই আমি সাড়া দেব প্রার্থনার জন্য দোয়ার জন্য চাওয়ার জন্য আল্লাহ তালার এই মহান নেয়ামত বাদ দিয়ে কোথাও ছুটে বেড়ানোই সিল্কের দরজা অবর জিয়ারত করতে হয় নিজের মৃত্যুর কথা স্মরণ করতে মৃত জন্য দোয়া করতে চোখে পানি আনতে যে একদিন আমি ওখানে চলে যাবো দিলকে নরম করার জন্য আর সকল এবাদতের মতো এটাও সন্ন্যদ পদ্ধতিতেই করতে হবে আমরা যদি কবর জিয়ারতের ফজিলাতের সবাবের হাদিসগুলো জেনে নিজেদের ইচ্ছা মতো জিয়ারত করি তাহলে আত্মতৃপ্তি আত্মপ্রতারণা ইত্যাদি আমরা অর্জন করতে পারবো কিন্তু সওয়াব বা হবে না এবাদত তো সেটাই যেটা রসল্লাহ সাল্লা শেখানো পদ্ধতিতে তার আচরিত পদ্ধতিতে পালন করা হয় কবর জিয়ারত করতে হবে কেন রসল্লাহ সাল্লাহাম বলেছেন আলা আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম প্রথম দিকে মানুষ কবর জিয়ারত করতে গেলে ধরনের পাপ হয়ে যেত বলে জানা যায় একটা হলো শির মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়ার প্রবণতা আরেকটা হলো কবর জিয়ারত করতে গেলে কানাকাটা অবাব অন্যান্য অধৈর্যের কথা বলা আর এজন্যই রসল্লা সাল্লা সাল্লাম শিরকের দরজা বন্ধ করার জন্য পাপের দরজা বন্ধ করার জন্য ইসলামের প্রথম দিকে কবর জিয়ারতই বন্ধ করে দেন পরবর্তী সময়ে শেষ দিকে তিনি কবর জিয়ারতের অনুমতি দেন তিনি বলেন আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম এখন তোমাদের অনুমতি দিচ্ছি তোমরা কবর জিয়ারত করবে কারণ কবর জিয়ারত করলে নিজের মৃত্যুর কথাটা মনে পড়ে এটাই আমার ঠিকানা আজ আমি একজনের কবর জিয়ারত করছি কাল হয়তো আমার কবর অন্য জিয়ারত করবে কাজেই কবর জিয়ারতের মূল উদ্দেশ্য মৃত্যুর কথা স্মরণ করা আর দ্বিতীয় যে কাজ রসল্লা সাল্লাহ সাল্লাম করেছেন সেটা হলো মৃত ব্যক্তি যদি মোমেন হয় তাকে সালাম দেওয়া দোয়া করা আর এ দোয়ার পদ্ধতি খুবই সংক্ষিপ্ত রসল্লাহ সাল্লাহ আলু ইসলাম কবর জিয়ারত করেছেন এ অর্থে অনেক হাদিস রয়েছে সই হাদিস বুখারি মুসলিম সুনান গ্রন্থগুলোতে দেখবেন কবরের পাশে যে আসসালাম আলাইকুম দারা সালাম দিয়েছেন ছোট্ট কয়েকটা বাক্যে হে ইমানদারগণ তোমাদেরকে সালাম তোমরা আগে গিয়েছো আমরা পরে যাব আল্লাহ তালা সবাইকে এক জায়গা করে আল্লাহ আমাদের মাফ করুন তোমাদের মাফ করুন ছোট্ট কয়েকটা বাক্য এর মাধ্যমে জিয়ারত করেছেন স্বভাবের জন্য তাদের জন্য যথেষ্ট আমরা মনে করি শুধু শুধু এই কথায় কিছু সব হলো কিনা না মাইয়েরদের জন্য কোনো কিছু পড়ে টুড়ে সেগুলো আবার তাদের দিতে হবে কি না আমরা শুননা রসল্লাহ সাল আলিয়া সাল্লামের আচরিত শিক্ষা দেওয়া কোনো সহি সন্নাতের ব্যাপারে পায় না কখনও রসল্লাহ সাল্লাম হয়তো দোয়া করেছেন মাইয়েরদের জন্য একটা হাদিসে আমরা দেখি সহিম হাদিস আয়সাদুল্লা তালানা বলছেন একদিন রসল্লাহ সালিউসাল্লাম বিছানায় শুয়েছেন আমি ঘুমিয়ে গেছি ভেবে তিনি উঠে গেলেন আমি ভাবলাম যিনি কোথায় যাচ্ছেন আমি পিছিয়ে পিছিয়ে কাপড়টা পরে গেলাম আমি যেয়ে দেখি তিনি বাকি গোরস্থানে হাত তুলে মাইয়াদের জন্য দোয়া করছেন অনেক ধরে দোয়া করলেন অনেক ধরে দোয়া করলেন অনেকক্ষণ ধরে দোয়া করলেন এরপরে তিনি যখন আসতে চাইলেন আমি দ্রুত এসে ঘরে শুয়ে পড়লাম তিনি ঘরে এসে আমাকে হাঁপাতে দেখে জিজ্ঞেস করলেন কী ব্যাপার তুমি হাঁপাচ্ছ কেন আমি এসে সব বললাম যে আপনি অন্য আমার কোনো সতীনের ঘরে যাচ্ছেন ভেবে আমি পিছনে পিছনে যাচ্ছিলাম রসলাল্লাহ সাল্লাহ আসলাম বললেন যে না তুমি ঘুমিয়ে গেছো দেখে তোমাকে আর বলিনি জিবরি আল্লাহি সালামাকে বললেন বাকি গোরস্থানের মাইয়েরদের জন্য দোয়া করতে তাই আমি দোয়া করতে গেছি আমরা দোয়া করতে পারি তবে অবশ্যই তাকেবলামুখী হয়ে দোয়া করতে হবে এবং আল্লাহ তাল্লাহার কাছে চাইতে হবে আল্লাহ মাইয়েরদের মাফ করে দেন তাদের মর্যাদা বাড়িয়ে দেন এগুলোই হলো কবর জিয়ারত আমার জন্য চাওয়া এটা তো আমি আল্লাহ তাল্লাহার কাছে চাইবো আর এজন্য কোনো স্থানে যে ছেলে আল্লাহ তাহাতারি শুনবেন এটা তো শিল্পের মহা দরজা যেটা হাদির সৈফের সাল্লাম বারবার বারবার নিষেধ করেছেন সাহেবেরা নিষেধ করেছেন আমরা পূর্ববর্তী বিভিন্ন পর্বের সেগুলো আলোচনা করেছি দর্শক কাজেই আমরা কবর জিয়ারত করব মৃত্যুর কথা স্মরণ করতে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করতে সালাম দেব সন্ন্যাদ পদ্ধতিতে সালাম দেব এটাই তাদের সবের জন্য যথেষ্ট আর যদি আরও দোয়া করতে চাই আমরা কেবলামুখে হাত তুলে মাইয়েতের জন্য আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করতে পারি কিন্তু কোনো অবস্থায় যেন মনে না করি যে মাইয়েতের কাছে কিছু চাওয়া যায় এটা শির্ক কোনো অবস্থাতেই যেন মনে না করি যে মাইয়েতের বুজুর্গের কবরের পাশে দাঁড়িয়ে চাইলে আল্লাহ তাড়াতাড়ি শুনবেন এটাও শির্কের মহাপ রাজপথ কারণ কোরআন এবং সুন্নাই কোথাও ঘুণাক্ষরে আল্লাহ তালা বলেননি আল্লাহ রসুল ইসলাম বলেননি যে কোনো কবরের পাশে কোনো আল্লাহর অলি বা নবীর কবরের পাশে চাইলে আল্লাহ তাড়াতাড়ি শোনেন বরং উল্টা আল্লাহ তালা এটা নিষেধ করেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন কবরের পাশে সাজদা করতে কবরের পাশে সালাত দেয় করতে কবরকে এবাদত বানাতে নিষেধ করেছেন কারণ চাওয়া পাওয়া নির্ভরতার জন্য তো আল্লাহ তালা রয়েছেন আমি কবর জিয়ারত করব নিজের মৃত্যুর কথা স্মরণ করতে আল্লাহ রসুল সাল্লাম হাদিসে বলছেন আলা ফাজউরুল কবর ওরা কবর জিয়ারত করো কবর জিয়ারত করলে অন্তর নরম হয় চোখে পানি আসে আর মৃত্যুর কথা স্মরণ হয় এজন্য কবর জিয়ারত সহি সন্নত পদ্ধতিতে আমাদের তস্কিয়া অর্জনে আত্মশুদ্ধি অর্জনে সাহায্য করে দর্শক নফল সালাত এবং জিয়ারতের পরে দ্বিতীয় যে সহজ নফল এবাদতগুলো আমাদের আত্মশুদ্ধি অর্জনে সহায়তা করে তা হল নফল সিয়াম ভরসিয়াম তো আমাদের পালন করতে হবে নফল সিয়াম যে কোনো সময় আমরা পালন করতে পারি সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ আবাদত এবং এটা সুযোগ পেলে বেশি বেশি করা ভালো তবে কিছু সময় সুযোগ রসল সাল্লাম নির্ধারণ করেছেন যেমন প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবারে শিয়াম পালন করা প্রতি মাসে তিন দিন অন্তত তেরো চোদ্দ পনেরো আরবি মাসের তিন দিন সিয়াম পালন করা সওয়ালের ছয়টা রোজা শিয়াম পালন করা আশুরার সিয়াম পালন করা ইয়মে আরাফার সিয়াম পালন করা এগুলো হাদির সাহেবকে বিশেষভাবে উৎসাহ দেওয়া হয়েছে রসোল্লাহ সাল্লা ইসলাম বলছেন سوم يوم عرفة احتسب على الله يكفر السنة الماضية والباقية سنة التي قبلها والتي بعدها جو ديكو عرفة تردين سيام پالون كوري امي أشاكوري اللات اللا پور ببورتي ابن پور بورتي دو يبصرير غنا قمكور دبه عشرار سيامير بپري رسول الله صلی اللہ علیة صلی اللہ علیة يكفر السنة التي قبلها عشرار سيامير مدهمه اللا پور ببورتي اك গোনা সাধারণ গোনা আল্লাহ মাফ করে দেন সাওয়ালের ছটি রোজার ব্যাপারে আমরা জানি রসল্লা বলেছেন মান সামা রমাদান, মানবা সওয়াল কান যদি কেউ রমাদানের সিয়াম পালন করে এরপরে সাওয়াল মাসের ছয়টা পালন করে এটা তার সারা বছর সিয়ামের সাব এনে দেবে সারা বছর সিয়াম পালনের সব অর্জন করে দর্শক কাজী আমরা সবাই শ্যাম পালন করার চেষ্টা করো নফল শ্যাম সুযোগ পেলে আর শীতকালে সহজে সিয়াম পালন করা যায় আমরা বেশি শ্যামের চেষ্টা করব। যে সময় কম পারবো কম করব। অনেক সময় আমরা মনে করি নিয়মিত না করলে সবাব হয় না নিয়মিত তো অবশ্যই সবাব বেশি তবে অনিয়মিত ঘনা নেই যতটুকু করবেন ততটুক সবাব পাওয়া যাবে রাসল্লা সাল্লাম বলেছেন আহাবুল আহম আলীর আল্লাহি আদামুহা আল্লাহ তাল্লার কাছে সবচেয়ে প্রিয় আবাদত হলো যা নিয়মিত করা হয় ও ইনকাল্লা কম হোক না কেন দর্শক নফল সিয়ামের পরে আরও কিছু সামান্য ছোট ছোট সহজ নফল ইবাদত রয়েছে যেগুলো আমাদের আত্মশুদ্ধি অর্জনে সহায়তা করে এ পর্বে আর আলোচনা করার সময় নেই আগামী পর্বে আল্লা তালা তৌফিক দিলে আমরা আলোচনা করব আল্লাহ তালা ততদিন আমাদের ভালো রাখুন ও আলা মহাম্মিনের নে আলহি ওয়া সাহাবি আজমাইন ওসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত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 कुरान भोजवार जन्ए ज्ञान रखा जरूरी জানতে বলে দেখুন ইসলামী প্রতি সবচেয়ে লাভজনক ব্যবসা আপনি কি জানতে চান কোন ব্যবসা আপনাকে সর্বোচ্চ মুনাফা দিতে পারে कुरानूल उदाहरण प्रत्येक आशोटी दाना ताला जार रास्त व्यय करेंटार्न पानी सतश गुण बस आपनी हजार वेशी मुनाफा आजी करून, दी आज ही बनियोग्ला रास्ता मानव